नास्तिकता निपज्जा <cot> oh दिन जिंदाबाद नास्तिकता निपज्जत दिन जिंदा नास्तिकता निपज्जत दिन जिंदाबादी छाड़ पांगा मुसलमान राजे गेजे आज ओहो नास्तिकता निपज्जात दिन जिंदाबाद नास्तिकता निपज्जात दिन जिंदाबाद कटि प्राणी ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদিস নিয়ে অবস্থা এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান হিন্দুস্তান হিন্দুস্তান কদমে সামনে চলো চলো চলো সামনে চলো ভদ্রকন্ঠে আওয়াজ তোলো সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের ঠাই নাই কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো চলো চলো সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো চালা চলো আওয়াজ তোলো সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে এক্লোগান দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদিসাম দিনিস দিনাম জিন্দাবাদ জিন্দাবাদ তক বি তক বি